بسم الله রহমানু কৌল ইহা ও সোলিহ ইন্মুসলিমিন আর গজব দিবেন এ বিষয়ে আমি আপনাদের সামনে আজকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান জাতি একটা নির্যাতিত রয়েছে মুসলমান জাতি আজকে তুচ্ছ তা ছিল শিকার কথা কি ভুল বললাম আজকে সারা পৃথিবীর মধ্যে যেখানে মুসলিম কান্টি অবস্থান করছে মুসলমান আমাদের পরিচয় কি বলেন তো আমরা কি মুসলিমরা বাঙালি আজকে এই মুসলিম জাতি সবচাইতে বেশি নিগৃহীত সবচাইতে বেশি অবহেলিত তচ্ছ শিকার এই মুসলিম জাতি কেন আজকে কোরআন থেকে এবং হাদিস থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে আমরা মনে করি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে যদি মুসলমান হওয়া যায় মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না আপনার ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে কি ডাক্তারের ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে কি আপনার ডাক্তার বলবেন ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলেই কি তাকে ইঞ্জিনিয়ার বলবেন বুইয়াঘরের বইয়া ঘরে জন্মগ্রহণ করলে বুইয়া হওয়া যায় রামের ঘরে জন্মগ্রহণ করলে রাম হওয়া যায় বাদ্যার ঘরে জন্মগ্রহণ করলে বাদ্যা হওয়া যায় কিন্তু মুসলমানের সন্তান যতক্ষণ পর্যন্ত মুসলমান অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যায় না আজকে যারা আমরা এখানে এসেছি অনেকে আমরা ভালো করে আমরা জানি না মুসলিম অর্থ কি মুসলিম শব্দের অর্থ কি এটাই আমরা ভালো করে জানি না মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যিনি আল্লাহর বিধানের সামনে তার ইচ্ছা কামনা বাসনা শক্তি আল্লাহর আল্লাহ এবং তার প্রদর্শিত আল্লাহ প্রদত্ত এবং রাসুল সালু আলিমস্লামের প্রদর্শিত বিদানুযায়ী যারা জীবন পরিচালিত করে তারাই হচ্ছে মুসলিম আল্লাহ যা কিছু নাজিল করেছেন আন্তরিক বিশ্বাস স্থাপন করে যারা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সংস সংশয় তারা পোষণ করে না এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদার আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ যা কিছু নাজিল করেছেন আল্লা রবুল আলমিন বলছেন এরাই হচ্ছে পক্ষে মুসলিম এবার দলিল নেন উনপঞ্চাশ নম্বর সৌরফ হুজরতের পনেরো বলেছেন আল্লাহ বলছেন নিশ্চয় হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করেছে এবং তার রাসুলের প্রতি বিশ্বাসী স্থাপন করেছে আল্লাহ এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে তাহলে মসজিদের আল্লাহকে মেনে নিয়েছে বরং যারা মসজিদের ভিতরে আল্লাহকে মেনে নিয়েছে বাহিরেও যারা আল্লাহকে মেনে নিয়েছে সমাজে রাষ্ট্রে একেবারে অফিস আদালতে ব্যবসা বাণিজ্য জীবনের সমস্ত জায়গায় যারা আল্লাহর বিধানকে মেনে নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এরাই হচ্ছে সত্যিকারের রিমান্দা এরাই হচ্ছে সত্যিকারের ইমানদার কিন্তু আজকে আমরা কি করছি মসজিদের ভিতরে আমরা আল্লাহকে মেনে নিয়েছি আজকে এখানে জুমার সরাদ দুই রাখা আমি যদি এখানে তিন টাকা সরাত করি আপনারা কি মানবেন আপনারা কি মানবেন আবার যদি এক রাখার তোর মানবেন কিন্তু বাহিরে গিয়ে তো মসজিদের ভিতরে আল্লাহকে মানছি কিন্তু তো আল্লাহকে মানছি না দুই নঙ্গায় আল্লাহ আরো স্পষ্ট করেছেন আল্লাহ বলেছে নিশ্চয়ই মোমেন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের হৃদয়টা কন্দনত হয়ে যায় তাদের হৃদয়টা বয়ে সংকিত হয়ে যায় ওয়াইদা তুলিয়াত যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় মানে কোরআন এবং সইস উন্না দিয়ে যখন বক্তব্য প্রদান করা হয় আল্লাহ বলছেন আয়া তুহু যা না তখন তাদের ইমান আরো বৃদ্ধি হয়ে যায় তাদের ইমান আরো বৃদ্ধি হয়ে যায় কিন্তু আজকে আপনার ইমান বৃদ্ধি হবে তো বালকতা আজকে আপনার ইমান বৃদ্ধি মধ্যে বালকতা আজকে আপনি কোরআনের আয়াত শোনার পরে আজকে আপনার কাছে এগুলি অসহ্য কর মনে হচ্ছে আজকে কোরআন হাদিস কোরআন এবং হাদিস শোনার পরে আজকে এগুলি আপনার কাছে অসহ্য কর মনে হচ্ছে আর যারা এইগুলি প্রচার করছে তাদেরকে বলা হচ্ছে মৌলবাদ জঙ্গিবাদ উগ্রবাদ এই সমস্ত কথা করেছেন আল্লাহ আল্লাহ নবী একটা উচ্চ পাহাড়ের উপরে উঠে বললেন হে জাতি তোমরা বলো আল্লাহ সারা কোন মাহুদ নাই তাহলে তোমরা সফলকাম হবে আবু জাহেল সাহিব সঙ্গে সঙ্গে বলেন আরে মোহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে আর এই হুদির বাচ্চারা বলে তিন আল্লাহর প্রতিগল হয়ে গেছে আমাদের তিনশো করে নাকি এক একটা পাগল সুরা কলমের দুই নং আয়াত সুরার টাকবিরের বাইশ নয় এই আবু জাহের কথার প্রতিবাদ করেছেন আল্লাহ বলেছেন অমা সহিমবি মাজনুন্ন না তোমাদের সঙ্গী তোমাদের সাথী পাগল না বরং তিনি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল তিনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল এই কোরআন শোনার পরে আল্লাহ বলছে ইমান বৃদ্ধি হয়ে যাবে ইমান কি হবে কিন্তু আজকে এই কোরআনের আয়াত শোনার পরে আজকে আপনার কাছে তো এগুলি তুচ্ছ তাচ্ছিল মনে হচ্ছে সুরা মোহাম্মদের নয় নঙায় তাল্লাহ বলেছেন এই সমস্ত বিষয়কে তারা তথ্য তাচ্ছিল্য করেছে মৃত্যুর পরে তাদের সমস্ত আমল আল্লাহ নিষ্ফল করে দিবেন বরবাদ করে দিবেন সমস্ত আমল গুলি আল্লাহ রব্গুল্লাহ বরবাদ করে দিবেন আপনি কেন প্রাণের বিরুদ্ধে কেন আপনি বিরুদ্ধচারণ আপনি কেন কেন করেছেন সুরানুরের তৃষটি নঙ্গায়াল্লা বলেছেন আলিম সুরাল নুরের তিশোরটি নঙায়ত আল্লাহ বলেছেন যখনই মানুষের সামনে আল্লাহর কথা এবং তার রাসুলসল্লাহ সাল্লামের বিধান যখনই মানুষের সামনে উপস্থাপন করা হবে আল্লাহ রব্দুল আলমিন বলেছেন তাদেরকে সতর্ক করে দাও সাবধান করে দাও যারা সমস্ত বিধানের প্রতি গিনা পোষণ করবে আল্লাহ রব্দুল আলমিন বলেছেন দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে আজাদ এবং গজব আর মৃত্যুর করে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাহলে সুরা নুরের ত্রিষট্টি টায় আয়াত বলছে যারা কোরআন করবে আল্লাহবেন আল্লাহ রবীন্দ্র বলেছেন তোমাদের যত মুসিবত তোমাদের যত বিপর্যয় যত আজাদ এবং গজব সব হচ্ছে তোমাদের দুই হাতের কামাই সব তোমাদের পাপের ফসল ওয়া কাসির আর আমি তো তোমাদের অধিকাংশ করো এই সমস্ত আমি তো তোমাদের অধিকাংশ গুণা মাফ করে দেই একচল্লিশ নয়াল বলেছেন জহর অল নাস। জলে এবং স্থলে জলে এবং স্থলে মানুষের যত বিপর্যয় যত মুসিবত যত আপনার আজাব গজব সব হচ্ছে মানুষের কিতকর্মের ফল মানুষের পাপের ফসল তাহলে সুরা রুমের একচল্লিশ নগা আয়াত সুরা সুর আর ত্রিশ আয়াত সুরা নূরের তেষট্টি নগা আয়াত বলছে দুই কারণে জমিনের মধ্যে গজব আসে কয় কারণে নাম্বার ওয়ান যখনই জমিনের মধ্যে ওই জাতি যারাই কোরআন এবং হাজিসের বিরুদ্ধে চারণ করবে তখন আল্লাহ সুবাহানবুতলা এত রহম থাকার পর তখন তিনি আর বরদাস্ত করবেন না তখন তিনি জমিনের মধ্যে গজব দিবেন নাম্বার টু যারা যেই জমিনের মধ্যে অতিমাত্রায় পাপের কাজ অতিমাত্রায় যখন মানুষরা পাপের কাজ করবে তখন আল্লাহ সুবাহানবুয়া তালা তার এত রহম থাকার পর তিনি বরদাস্ত করবেন না তখন তিনি গজব দিবেন বুঝতে পেরেছেন কথা কয় কারণে গজব আসবে একটা হচ্ছে যারা কোরআন এবং গজব দিব এটা আমার ওয়াদা তাঁপসিরে মা আরিফুল কোরআনের মধ্যে এসেছে তাঁপসিরে মা কোরআনের মধ্যে এসেছে এই গজব আপনার বিভিন্ন আকারে আসবে বিভিন্ন আকারে এই গজব আপনার আত্মপ্রকাশ করবে কখনো শিলাবৃষ্টি কখনো অতিবৃষ্টি আবার কখনো আপনার অনাবৃষ্টি আবার কখনো বিভিন্ন বড় বড় বিল্ডিং দোষী করে দিতে পারে আবার কখনো অনেক জায়গার মধ্যে আগুন লেগে দিতে পারে আবার কখনো দুশ্চরিত্র লোকের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র তাদের উপর শাসন ব্যবস্থা সমস্ত এই সমস্ত ক্ষমতা দ্বারা দুশ্চরিত্র লোক তাদের তাল্লা ক্ষমতা দিয়ে দিবেন এবার দলিল নেন সুরা টার উনচল্লিশ টায় তাল্লা বলেছেন ইল্লাহ তা যখন সমাজে এবং রাষ্ট্রের মধ্যে অতিমাত্রায় মানুষেরা পাপ কাজ করবে আল্লাহ সমস্ত করে বলেছেন যদি তোমরা অভিযানে যদি তোমরা বের না হও যদি তোমরা ঘর থেকে না বের হও তাহলে তিনি তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিবেন আর তিনি তোমাদের উপর অপর জাতিকে স্থলাভিষিক্ত করে দিবেন যখনই সমাজে রাষ্ট্রে পরিবারের মধ্যে অতিমাত্রায় মানুষেরা গুণা করবে পাপের কাজ করবে আল্লাহ বলেছেন তখন যদি তোমরা ঘরে বসে থাকো তাহলে তোমাদের উপর দুশ্চরিত্র লোক দিয়ে শাসন ব্যবস্থা করা হবে আর তিনি তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিবেন মর্মান্তিক শাস্তি আপনারা বুঝেন আপনারা কি মর্মান্তিক শাস্তি বুঝেন মর্মান্তিক শাস্তি হচ্ছে ওই শাস্তি যেই শাস্তি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে হৃদয়কে আপনারা কুয়ে কুড়ে খায় আপনার হৃদয়কে গ্রাস করবে আল্লাহ বলেছেন সুরা তো আবার উনচল্লিশ টায় এই সমস্ত মর্মান্তিক শাস্তি তোমাদেরকে দেওয়া হবে যারা অতীতে আল্লাচারণ করেছে লুতামের জাতির টিকে থাকতে পারে নাই থাকতে পারে লুত আলাইমকে আমি তার জাতির কাছে পাঠিয়েছি সে তার জাতিকে গিয়ে বলেছে হ্যাঁ আমার সম্প্রদায় हेर जोमरा अश्लील समकाम लुहु तलामुसम जगनी तक के सतर्क बाणी दिए सतर्कवाणी देवर पर क्राइम गुली कर व्याख्यार मध्य যখনই আল্লাহ সুবাহরূপে আল্লাহ ব্যতীত সবাইকে আল্লাহ হেফাজত করবেন তখন লুতামের জাতি ওই বললেন না অত আল্লা সুবাহ আলহিমসালামকে হুকুম করলেন এই জমিনটাকে উলটিয়ে দাও জিব্রাহিম বলল আয় আল্লাহ এই জমিদের মধ্যে তো একটা লোক রয়েছে তাকে তো আপনার ব্যাপারে আল্লাহ আমার সাথে নাফরমানি করছে গোটা জাতি জাহান নামে যাচ্ছে এই জন্য তার কোন নাই গোটা জাতি আমার নবীদের সাথে ব্যা করছে এই লোক কথা বলে নাই নিজের ইবাদত নিয়ে ব্যস্ত রয়েছে সুতরাং এই জমিন উলটি ওর মাথায় আগে রাখো তাহলে লুতামের শনিবারের দিনকে মাছ ধরা নিষিদ্ধ করেছিল এটা আল্লাহর একটা বিধান যখনই আল্লাহ হুকুম করেছেন দাউদ আলাইমের উন্মতরা কম তিন শ্রেণীর লোকেরা বিভক্ত হয়েছে এক শ্রেণী এরা মাছ তারা ধরলো এবং বক্ষণ করলো আরেক শ্রেণী এরা মাছ ধরেও নাই এবং নিষেধ করে নাই আরেক শ্রেণী ব্যাপারটা জানিয়ে দিয়েছে সাবধান খবরদার তোমরা মাছ তোমরা ধরতে পারব না আল্লাহ সুবাহ দাউদ আলাইসালামকে অনেক সুন্দর অত্যন্ত সুমিষ্ট আল্লাহ তাকে কণ্ঠ দিয়েছেন যখন তিনি জাবুর তাম করতেন আকাশের পাখিরা ইস্তব্ধ হয়ে যেত নদীর সমস্ত এই মাছগুলি নদীর কিনারে আসত এই জাবুর শোনার জন্য আল্লাহ এই শনিবারের দিনকে নিষেধ করেছেন তো এই তিন শ্রেণীর মধ্যে যারা মাছ ধরেও নাই এবং যারা মাছ বক্ষণ করে নাই আল্লা সুবাহ দুই শ্রেণীকে একত্রিত করে গোষ্ঠী সুদ্ধা সত্তর হাজার বনিশ্লদেরকে আল্লাহ বানর এবং শুকুরে পরিণত করে দিয়েছেন মধ্যে যারা যুবক ছিল আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছেন বানর আর যারা সুকর ছিল বৃদ্ধ ছিল আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছেন শুকর বিশ্বনবীর বক্তব্য হচ্ছে তোমরা যুবকদের প্রতি স্নেহ করবে মহাব্বত করবে কারণ সবথেকে বেশি সহযোগিতা করেছে আমাকে এই যুবকেরা আর বৃদ্ধরা আবু জাহেল সাইবা মুগিরা এরা সবথেকে বেশি আমাকে বেশি বাধা দিয়েছে আজকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই বাংলার জমি এমন কিছু মুরুব্বী রয়েছে আন্তর্জাতিক শ্রেণীর মুরুব্বী এদের মুখ থেকে যেন একটা কথা বের হচ্ছে না যেন একটা বলল একটা কথা কি আমি ভুল বললাম আল্লাহ বাকার পঁয়ষট্টি নগায়তের মধ্যে বলেছেন তোমাদের অবশ্যই মনে রয়েছে যারা শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল আমি আল্লাহ বনীশ থেকে দাউদ আলসালামের জামানার উপর গজব আসে নাই গজব আসে নাই এবার বিশ্বমানের একজন স্বৈরাচার আন্তর্জাতিক মুরব্বির কথা বলবো যিনি এখন মিশরের কাইরুর লাল বিল্ডিং এর ভিতরে এখন আরাম ফর্মাচ্ছে চিনেন আপনারা মিস্টার ফেরাউন এই ফেরাউনের একটা বাচ্চা আসছে পুরুষ এই স্বপ্ন দেখার পরে সে পরের দিন ঘুম থেকে উঠে যত তার বংশের ভিতরে ছেলে রয়েছে গর্বে রয়েছে সবাইকে সে জবাই করেছে আগুনের মধ্যে পুরে এইভাবে করে বারোশো শিশুকে হত্যা করেছে দ্রোহকারী হয়ে গেল আল্লাহ বলেন ইহা ফিরাওনা তগা হে মুসা তুমি ফেরাউন এর যাও সে তগা হয়ে গেছে সে কি হয়ে গেছে তগা সে কি শব্দের অর্থ হচ্ছে সীমালঙ্গনকারী তগা শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহকারী তগা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ অর্থ হচ্ছে আমার কথা কি বুঝতে পেরেছেন তারাই হচ্ছে সবচেয়ে বড় ত্বা মূসাম বলেন ইন্নি আকু আল্লাহ তার কাছে দায়িত্ব আমার ভয় করে তুমি বলো যে হে আমার রব আপনি আমার বক্ষ প্রশস্ত করে দাও আর আমার কাজ সহজ করে দাও আমি যে তার কাছে দিনের কাজ করব নিয়ে যাব এই কাজটা আপনি আমার জন্য সহজ করে দেন আর যখনই মঞ্জুর করলেন মুসাল মুসালাম যখন ফেরাউনের নিকট ডিনের দাওয়াত নিয়ে গেল মুসা বল আরে রব ফেরাউন বললো আরে রব আবার কি সুরানের আমি সবচেয়ে বড় রবচে আমি সুতরাং রবর এই কথা বললো এবং মূলসা আলিমসালামকে এসে পাকু করলো দৌরানি দিল মূস আলিমুসলামের নিকট আল্লাহ ওই করলেন তুমি লুহিত সাগরের নিকট চলে যাও যখনই মূসা আলাইম তার সঙ্গীদের এমন সময় লক্ষ সেনাবাহিনী নগ আয়তের মধ্যে এসেছে ছয় লক্ষ সেনাবাহিনী সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন মুসা আলাইম সাল্লামদেরকে দৌলানি দিল যখনি মুসা আলাইম সালামের এক সঙ্গী নদীর পাশে গেলেন বামে ফেরাউনের সৈন্য পিছনে ফেরাউন সামনে লুহিত সাগর নিশ্চিত এবার আমরা দোড়াকে গেলাম মুসা আলাইম মুসালাম বলেন কাল্লা তখনই না সাইদিন আল্লাহ অবশ্যই আমাদেরকে পথ বের করে দিবেন আল্লাহ অবশ্যই আমাদেরকে এই কথা যখনই বললেন আল্লাহ এই লাঠি দিয়ে তুমি নদীর মধ্যে আঘাত করো যখনই আঘাত করলেন বারোটি রাস্তা হয়ে গেল আল্লাহ মুসা আলাইম তার সঙ্গীদেরকে নিয়ে মুসা আলাইম মুসালাম ওই রাস্তা দিয়ে ওপার চলে গেলো ফেরা অনেকে দেখলো কি চমৎকার রাস্তা সে মনে করেছে তার বাপে বুঝে এই রাস্তাগুলি করছি সেও কি করল ওই রাস্তা দিয়ে যখন রওনা করলো যখনই আল্লাহ হয়ে যাও। সমস্ত করে দিলেন এখন শুধু একজন বাকি রয়েছে এখন শুধু একজন বাকি রয়েছে মিস্টার ফেরাউন এই ফেরাউনকে যখন আল্লাহ চুবি একবার নিচে নিচ্ছে আরেকবার উপরে একবার নিচ্ছে আরেকবার উপরে সে দেখলো আর তো উপায় নেই তার মেরে আল্লাহ আমি ইমান আনয়ন করেছি ওই রবের প্রতি যেই রবের প্রতি ইমান আনয়ন করেছে বনি ইসরায়েলেরা ও আনামিনাল মুসলিমিন আল্লাহ আমি তো মুসলমানদের একজন হয়ে গেলাম আল্লাহকে বুঝাচ্ছে আল্লাহ তুমি যদি না বুঝো তাহলে তুমি বুঝটা নেও তারপরে চুপাও কেন আল্লাহ বলছে আল আন এখন কখন আশই তকলু অকুম মিনাল মুফসিদিন। শয়তান কোথাকার তো কে আমি চিনিকার আল আন এখন আমি রেখে দিবানিকা তোর লাশটাকে আজকে আমি সংরক্ষণ করবো তোর লাশটাকে আমি হেফাজত করবো না তোর লাশ কোনো। যত সৈরাচারী শাসক আসবে তুই হতো মডেল দৃষ্টান্ত সরু তাকে আমি রেখে দিব এখন আপনারা সকলে আমার দিকে তাকিয়ে একটা জবাব দেন ফেরাউনের লাশ আজম মিশরে আছে কি নেই ইহুদির বাচ্চারা বললো এটা হচ্ছে আমি সংরক্ষণ করব যাতে করে পরবর্তী লোকদের জন্য তুই দৃষ্টান্ত স্বরূপ হিসাবে তোকে আমি রেখে দেবো এই আয়তটা বললো ভুল সে যুগের একজন শ্রেষ্ঠ আলেম সানাউল্লাহ তিনি বললেন আল্লাহ যেহেতু বলেছে তোমরাই খুঁজে তোমরা ফেরাউনের লাশ তোমরা যুক্ত ছিল আজ থেকে পাঁচ বছর আগে তখন কেন ফেরাউনের লাশ বের হয় না তখন কেন ফেরাউনের লাশ বের হয় না এখন কেন বের হয় সুতরাং হাতি গোড়া গেল বলে সত জল ফেরাউন টিকে থাকতে পারে নাই ছয় লক্ষ সেনাবাহিনী নিয়ে আল্লাহ তাকে গজব দেন নাই বিশ্ব বক্তব্য হচ্ছে আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন যে মানুষের মধ্যে এমন একটা জামান আসবে ইসলাম ধর্মটা শুধু নামে থাকবে এর ভিতরে যে রীতিনীতি যে বিধানগুলি রয়েছে এগুলি মানুষেরা বাস্তবে আমল করবে না হুদা সে যেমন থাকবে চাক চিকময় জাক কিন্তু মসজিদের মুসল্লিগুলি সবাই থাকবে হেদায় শূন্য প্রকৃত পক্ষে মসজিদের ভিতর থেকে হক কথা বলা যাবে না বাংলাদেশের যে সংবিধানে বিসমিল্লা লেখা ছিল সংবিধান থেকে বিসমিল্লা মুছে ফেলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রাফ থেকে ইকর অস্মীর এই আয়ত্তের সেখান থেকে মুছে ফেলা হয়েছে কি পরিমাণ অমানবিক নির্যাতন চালানো হচ্ছে সারা বিশ্ব সারা ওয়ার্ল্ড এর মানুষ এখন নীরব দর্শকের মতো দায়িত্ব পালন করছে এই পাইকার দিয়ে একটা লোক মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে তার প্রতি একটা দমক দেওয়ার কারণে তার এলাকার মধ্যে ওই এলাকার মধ্যে কত একটা মুসলিমকে হাজার হাজার মুসলিমকে মারা হচ্ছে না একটা বলছে না আর একটা হিন্দু খ্রিস্টান মারার পরে আজকে সেখানে হাজার হাজার প্রশাসন যায় তাদের কাছে একটা মশার মূল্য রয়েছে কিন্তু মুসলমানের আজকে মূল্য নাই ওলা কোরআন আর কোরআন শুধু আক্ষরিক ভাবে অবশিষ্ট থাকবে লক্ষ লক্ষ কোরআন থাকবে মসজিদের আবার আরেক শ্রেণীর লোক তারা নামদারি মুসলিম কুলাঙ্গামায়ের সন্তান এই বাংলার জমিনের অনেক কুলাঙ্গা সন্তান জাহান নামের কি তারা আজকে আইনকে বলছে বর্বর আইন এই খবর আপনার পান না তারা একদিকে আবার বলে কোরআন আবার এই দুইটা যখন প্রমাণিত হবে অবিবাহিত হলে তাকে একসব ব্যথাঘাত করো আর বিবাহ বলে যদি কেউ যদি করে আল্লাহর নবী বললেন তাহলে তাকে ইট দিয়ে বার্কেল দিয়ে দুনিয়া থেকে মেরে বিদায় করে দাও এটা কার্লা বলে এবং চুনি এই দুইটা তখন প্রমাণিত হবে আল্লাহ বলেছেন উভয়ের হাত কেটে দাও এটা তাদের কৃতকর্মের ফল আল্লাহর পক্ষ থেকে বিধান এটা কার বিধান কিন্তু এগুলিকে আজকে আপনি আইন বলছেন এগুলি যে এই আয়গুলিকে আপনি বলছেন তুচ্ছ না। এই কথাগুলি দিচ্ছি। আবার বাংলার জমিনে দেখবেন এই যে দেওয়ানবাগি কি বলবো আমি এই লোকটা কুখ্যাত একজন কাফের অত্যন্ত উচ্চ একজন কাফের সে বলছে কোরআন এবং হাদিস মানুষকে মুক্তি দিতে পারে না এখানেই শেষ না সে বলেছে কবরের ভিতরে একমাত্র এবং বলেছে ফাতেমা আমার বউ না হুজাল আজকে আমরা ঘরের ভিতরে এই কথাগুলি বলছি মসজিদের ভিতরে আজকে আমরা কথা বলছি কত সহজ সরল কত এই যারা অশিক্ষিত লোক তার আজকে এই তার এই ফাঁদে পড়ে মানুষ মুসলমানের আজকে গুমরা হয়ে যাচ্ছে আর আমরা ভিতরে আমরা বক্তব্য দিচ্ছি তার তো ইমানই নাই তার ইমান নাই এদেশের মাটিতে তসনিমানাস্রিন তিনি সুরানিস আর তিন নয়ের বিরুদ্ধে তরণ করে টিকে থাকতে পারেন এই তস্তিমান একটা এদের বিরুদ্ধে আল্লাহ রব আলমের বক্তব্য হচ্ছে একটা সুরান বলেছে তোমরা বিবাহ করে নাও তোমাদের ইচ্ছে মতো পছন্দ মতো দুই দুই তিন তিন অথবা চারটা আর যদি স্ত্রীর সঙ্গে যদি ন্যায় সঙ্গতা আচরণ না করতে পারো তাহলে তোমরা একটা বিবাহ করে নাও এক আল্লাহদের চারটা পুরুষ রাখা আল্লাহ কি সত্যিই নারীদের প্রতি অবিচার করেছেন একটা পুরুষ যদি চারটা স্ত্রীকে বিবাহ করে আর যদি একটা সন্তান হয় তাহলে একজন ব্যক্তিকে পিতা বাপ ডাকতে কি কোন সমস্যা হবে বলেন আপনারা কোনো সমস্যা হবে আর যদি একটা মহিলা চারটা পুরুষকে যদি একসঙ্গে রাখে ঘটনাক্রমে সন্তান একটা হইল এখন বাপ তাকে ডাকবে বলেন কয়েকজনটা বাপ ডাকবে তাহলে এটা কি নারীদের প্রতি সম্মান হলো না অপমান হল আল্লাহ কি এটা কি তার কথা কি যৌক্তিক না অযৌক্তিক কথা সুতরাং তারা কোরআনের প্রতি বুজার মতো মন মানসিকতা লাগব তো একটা পড়ে গুগল পরে ইংরেজির কিতাব পড়ে আর কয়েকটা বিজ্ঞানের কিতাব পড়ে মা তা নষ্ট হয়ে গেছে এখন বলছে বলতে কোনো কিছু নাই আনসিন ইজ নাথিং যা দেখি তা বিশ্বাস করি না যা দেখে না তা নাকি বিশ্বাস করে না আরে ফুলে ফুল তো দেখো ফুলের গ্রাম দেখো না বিশ্বাস তো করো বিশ্বাস করেন না এখন নাস্তিকের নাস্তিকদের অবস্থা হয়েছে পুরা সর্বহারা কি হারা সর্বহারা এক বৃদ্ধলোক মাথার মধ্যে এক বৃদ্ধলোক মাথার মধ্যে আপনার পাথি ভরে বাজার নিয়ে যাচ্ছে তো সামনে একটু একটা সেতু বাঁশের একটা ব্রিজ একটা কিশোর এসে বলল খালু আপনি তো আমার খালু আপনার এই বাজারের পাথি আমার মাথায় দেন তো লোকটা চিন্তা করলো আরে ফাতিরা তার কাছে বলে খালু আমি কার খালো ভাই আমি কার খালো। কথা বুঝেন না আমি কার খালু এখন বাজারে আবার আইসা বলে আমি কার খালু মাথা এখন পুরোই গেছে নাস্তিকদের কয়েকটা ইংরেজি কয়েকটা ওই বিজ্ঞানের মসজিদ গুলি থাকবে চাকময় যে মুসল্লিগুলি সবাই থাকবে হেজার শূন্য প্রকৃতপক্ষে মসজিদের ভিতরে হক কথা বলা যাবে না আজকে মসজিদের ভিতরে হক কথা বলা যায় হক কথা বলা যায় সম্প্রদায় তোমরা যখন মানুষের সামনে কথা বলবে যখন কোরআন এবং হাজি দিয়ে বক্তব্য দিবে তখন তোমরা মানুষের সামনে হক কথা বলবে তাহলে হক কথা বলা একটা কারবিদান কিন্তু যারা আজকে আমরা শিক্ষিত শিক্ষিত যারা আমরা কলঙ্ক রয়েছি আজকে তো আমরা মৃত্যুর বয়ে আজকে আমরা হক কথা বলতে পারছি না এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই জমিনে হাজার হাজার প্রজাতির প্রাণী রেখে এই সমস্ত হাজার হাজার প্রজাতির রিজিকের দায়িত্ব আমি আল্লাহ সুবাহ আমার নিজ হাতে আমি করে নিয়েছি বিশ্ব নবীর বক্তব্য হচ্ছে সত্যিকারের অর্থ যদি তোমরা আল্লাহকে বরসার মতো ভরসা করতে পারো একশো পার্সেন্ট তালাকুলটা যদি আল্লাহর প্রতি হয় তাহলে তিনি তোমাদেরকে একটা পাখির মত করে রিজিকের ব্যবস্থা করে দিবেন एक पाखी सकाल बेला से घर थे बेर से जाना तरह क्या रिजिक रही है विश्वबीर बक्त्य हम पखिर मत करोम केल्ला रिजिकर व्यवस्था कर दीब একত্রিশ টাই তালে দিক দিচ্ছে তাদের কর্ণ শক্তি আর দৃষ্টি শক্তির মালিককে কে জীবিতকে মৃত্যু করে এই প্রশ্ন আপনি মক্কার আবু জাহেল আপনার উদ্ভাস মুগিরা তাদেরকে আপনি এক্ষুনি জিজ্ঞেস করেন দেখবেন তারা বললেন সমস্ত কিছুর মালিক হচ্ছে আপনার আমার ঋদিকের ব্যবস্থা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তাহলে চিন্তা করে যদি আমরা হকটা গোপন করি হবে এবার মৃত্যু পলায়ন করতে চাও আজকে যদি আমি এখান থেকে মৃত্যুর বয়ে হক না বলি আর যদি মৃত্যুর বয়ে যদি আজকে আমি এমন জায়গার ভিতরে গিয়ে লুকায়ন করি পলায়ন করি আল্লাহ বলেছে তোমার যেখানেই যাও না কেন মৃত্যু তোমাদের নাগালেই আর যদি অবস্থান করো আল্লাহর বক্তব্য হচ্ছে ওই দুর্গের ভিতর থেকে তিনি তোমাদের জানটাকে কবস করে নিবেন আজাল আল্লাহ সুবাহ যারাই রয়েছে না আজকে আপনার লক্ষ লক্ষ টাকা রয়েছে আজকে আপনার লক্ষ লক্ষ টাকা রয়েছে ক্ষমতা রয়েছে বাড়ি রয়েছে গাড়ি রয়েছে যখন আজরায়েল আসবে সারা পৃথিবী বিক্রি করে সেদিন আজরাইল থেকে আপনি রক্ষা পাবেন না সারাত্রী বিক্রি করে আপনি সেদিন মৃত্যু থেকে আপনি পাবেন না কবি বলেছেন মরণ থেকে পালাও তুমি সে ঔষধ জগতে হুদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু কি ফিরাতে পারবেন সম্মানিত উপস্থিতি এদেশের মাটিতে যারাই যুগে যুগে ক্ষমতা এসেছে প্রত্যেকটাই স্তাম্পকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে যখন ক্ষমতায় আসলো আসার পরে এক একটাই এক এক ভাবে জবাই দিয়েছে দুই দিয়েছে, তেরো সালে বাংলার জমিনে একটা রক্তাক্ত বিশ্বনীকে আল্লাহ নবীকে হাত দিয়েছে তখন এদেশের একজন প্রখ্যাত আলেম তিনি বলেছেন হক আর বাতিলের দ্বন্দ্ব এটা আজকে নতুন কিছু নয় বরং একটা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আজ থেকে কেউ পর্যন্ত হক আর বাতিলের দ্বন্দ্ব আল্লাহ পরীক্ষা করার জন্য রেখে দিবে अतर हकार बता चित्र हकार बिल्कट सूत्र তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন তার বক্তব্য থেকে আমি এখানে দিচ্ছি। তিনি বলেছিলেন বাতিল হক তখন ইব্রাহিম করে রূপ ধারণ করে এসেছে বাতিল যখন আবু জাহেলে রূপ ধারণ করে এসেছে হক তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন মুসাইলাম খাজামের রূপ ধারণ করে এসেছে হক তখন আবু বকর এর রূপ ধারণ করে এসেছে বাতিল যখন হাজ ইবনে ইউসুফের রূপ ধারণ করে এসেছে হক তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন খলিফা মনসুরের উদ্ধারণ করে এসেছে হক তখন ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ করে এসেছে বাতিল যখন খলিফা মহতাসম্লার উদ্ধারণ করে এসেছে হক তখন ইমাম আহম্মদ বিন হাম্বলের উদ্ধারণ করে এসেছে বাতিল যখন তাতানির উদ্ধারণ করে এসেছে হক তখন ইবনে তাইমিয়ার উদ্ধারণ করে এসেছে বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির উদাহরণ করে এসেছে হক তখন শাহ আতাউল্লা বুখারি রহমতুল্লাহ এর রূপ করে এসেছে বাতিল যখন সম্রাট আকবরের রূপ করে এসেছে হক তখন মুদবতুল্লাহ আলহি এর রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ইংরেজের রূপ করে এসেছে হক তখন শাহ আব্দুল আদিস রহমতুল্লাহ আলহি এর রূপ করে এসেছে বাতিল যখন জামাল নাসরের রূপ করে এসেছে হক তখন হাসানুল বান্না সৈয়দ কুতুব সৈদ রহমতুল্লাহ আলহি এদের মাধ্যমে হকের রূপ ধারণ করে এসেছে আপনি এবার বলেন তো জানোয়ার পশু কীট পতঙ্গ এদের কি পরীক্ষা আছে এদের কোন পরীক্ষাও নাই এদের কোনো জান্নার জাহান্ন নাই আপনি কতটুকু ইমানদার আমিও খাই এগুলি করতে বলে আমি এখন হাদিস পাই নাই তো এই সুন্নত গুলি আমরা পালন করি কিন্তু বড় বড় শূন্যত আমরা পালন করি না হতের দ্বন্দ্ব পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আজ থেকে কেমন পর্যন্ত আল্লাহ আপনি বলেন সত্যের আগমন ঘটেছে আর মিথ্যা বিলুপ্তি হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্তি হওয়ার বিষয় এই আয়াত নাজিল হলো কখন সই বুহারি মুসলিম মধ্যে এসেছে আল্লাহর নবী বললেন যে আমার হাতে একটা আর সত্য এসেছে মিথ্যা বিলুপ্তি হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্তি হওয়ারই বিষয় আজকে আমি জানি আমার এই বক্তব্যের মাধ্যমে বাংলার জমিনে এই সমস্ত মরে মোড়ে মূর্তি তৈরি করা হচ্ছে মূর্তি বানানো হচ্ছে আমি জানি আমার এই বক্তব্যের মাধ্যমে মূর্তি বানানো বন্ধ হবে না কিন্তু বিশ্ব নবীর হাদিস থেকে বলে যাই আল্লাহর নবীর বক্তব্য হচ্ছে আসবে সমস্ত মূর্তিগুলিকে ভেঙে চৌতির করে চুর মার করে দিবেন তখন কারো বাবার ক্ষমতা নাই তখন কারো বাবার ক্ষমতা নাই মূর্তি রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা আজকে আমি জানি যে আমার কথা মূর্তি বানানো বন্ধ হবে না সুতরাং সময় নাই এখন কিছু সলীয় সন্দিত হবে আমাদের কিছু দিক নির্দেশনা রয়েছে এখন এই যে বাংলার জমিনে এই সমস্ত এখন আপনারা বলেন সত্যি করে বলবেন বাংলার জমিনে অথবা পৃথিবীর মধ্যে মুসলমান জাতিরা কি শান্তিতে রয়েছে নাকি অশান্তিতে রয়েছে আমি প্রথমেই বলেছি আজকে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি আজকে আমরা হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি যার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে কোরআনের বিধানকে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে যারা মেনে চলবে আল্লাহ বলেছেন ফালাহ আলাইহী জানুন তাদের কোন ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না এটা কারা এটা কার বাদা কিন্তু আজকে আল্লাহর আমাদের বিশ্বাস হয় না ওই যে মনে কেউ কিছু নিবেন না একটা দৃষ্টান্ত দিচ্ছি কত দুঃখিত বলে নিচ্ছি যখন আমরা যারা রাজনীতি করি রাজনীতি করার সময় আমরা কত রঙ্গিন রঙিন কথা বলি এবার যদি আমরা ক্ষমতায় যাইতে পারি বিশাল বড় মোটকির মতো রসগোল্লা বানাই দিব গরুর গাড়ির টাকার মতো জিলাবি বানাই দিব সোনা দিয়ে রাস্তা বানায় দিব না খায় মারব না কি খায় মারবো তাও বলে না কপাল পোড়া জাতি এই কথাগুলি বিশ্বাস হয় উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এই ফুলের মতো পবিত্র চরিত্র করে দিয়েছে বছর পূর্বে কোরআনের দুই নম্বর সোরা বা কারার আয়তে বলেছে কোরআনের আয়াত কোরআনের ভিতরে পড়ে রয়েছে কোন ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না আপনারা সকলে আবার একটু ঠান্ডা মাতা একটু পর্দার বিধান নাই হত্যার বদলে হত্যা এটাকে আরবিতে বলা হয় ক্যাচাস এই ক্যাসাসের বিধান নাই তো এই বিধান যদি কার্যকর যদি করা হয় আর যদি স্টপ হয়ে যায় তাহলে কি কোনো সমাজ রাষ্ট্রের মধ্যে কোন ভয় থাকবে পবিত্র কোরআনে আল্লাহ সলাতের কথা বলেছেন বিরাশি স্থানে আর জাকাতের কথা বলেছেন ৩২ স্থানে এখন এই জাকাত যদি সবাই যদি আমরা দিতাম সবাই যদি আমরা জাকাত আল্লাহর হুকুম মাফিক বিশ্বনবীর অনুযায়ী যদি জাকাত মানুষের সামনে মানুষকে দিতাম তাহলে কি দারিদ্র বলতে কেউ থাকতো এবার আল্লাহর কথার সাথে মিলান আল্লাহ বলছে আলাইহিম বলেছে ফালাহিমানুন তোমাদের কোনো ভয় থাকবে না কোন চিন্তাও থাকবে না আর এই যে বললাম এবার আমি আপনাদেরকে নিয়ে যাবো কোরআনের আরফের ছিয়ানব্বই নোংায় আল্লাহ বলেছেন কোন জনপদের মানুষেরা যদি আল্লাহর প্রতি ইমান যদি আনতো আর যদি তাকওয়ার নীতি যদি অবলম্বন করতো তাহলে আল্লাহ আমি আল্লাহ আসমান আর জমিনের সমস্ত দরজা উন্মুক্ত করে দিতাম তাহলে আল্লাহর বাদা কি মিথ্যা হয় আজকে জমিনের মধ্যে তো বরকতের দরজা উন্মুক্ত না বরং আর গজব গজপ না ভাই আল্লা শর্ত দিচ্ছে না যদি আল্লাহ হায়াতবেরই চাষ করে বানিয়েছি ওই বিষয়ে ইনশাআল্লাহ একদিন কথা বলবো আজকে শুধু একটু একটু একটু বলে দেই তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা দূরে থাকা সতর্ক থাকা আল্লাহকে ভয় করা এর পারিপার্শ্বিক অর্থ হচ্ছে আল্লাহ সুল্লাহ যা কিছু আদেশ করেছেন এই সমস্ত বিষয়ে এগুলি পালন করা আর যা কিছু তিনি নিষেধ করেছেন এগুলি বর্জন করা এর নামে হচ্ছে তাকোয়া কিন্তু একদিকে আমরা সরাত করছি আরেকদিকে আমরা শোধ খাচ্ছি একদিকে জাকাত দিচ্ছি আরেক দিকে ঘুস খাটছি আরেকদিকে ট্যান্ডার বাদি করছি আরেকদিকে চাঁদাবাদি করছি আরেক দিকে আমি ইফটিং করছি তাহলে কি এটা তাকোয়া হলো সেখানে আগুন অটোমেটিক নিবে যাবে কিন্তু কোরআনের ধারে কাছে আজকে মুসলমান জাতি নাই মুসলমান জাতি কোরআনকে আজকে ঢুকিয়ে দিয়েছে মসজিদের ভিতরে সমাজে আদালতে ব্যাংকে রাষ্ট্রে কোন জায়গায় আজকে কোরআন নাই আজকে কোরআনকে শুধু ঢুকিয়ে দিয়েছে মসজিদের ভিতরে বিশ্বনবি বলছেন সেই সত্তার কসম করে বলছি সেই সত্তার কসম করে বলছি যার হাতে মোহাম্মদের প্রাণ রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা সৎকারের আদেশ করবে এবং যেখানেই অন্যায় কাজ হয় এটার বিরোধিতা করবে বাধা প্রদান করবে আর যদি এই দুইটা কাজ দুই তোমরা না করো বিশ্বনবীর বক্তব্য হচ্ছে অচিরেই তোমাদের উপর আল্লাহ গজব দিবেন আর তখন তোমরা যতই দোয়া করো ওই দোয়া আল্লাহ সুবাহ কবুল করবেন না মঞ্জুর করবেন না বিশ্বলবীর বক্তব্য হচ্ছে কোন কমের মধ্যে কোন সমাজের রাষ্ট্র যদি একটালো লোক করে কয়টা লোক একটা লোক যদি প্রকাশ্যে অন্যায় কাজ করে বিশ্বলবীর বক্তব্য হচ্ছে আপনারা কি চান এই বাংলার জমিনে গজব নিপতিতে হোক তাহলে আজকে আমরা এমন অলস হয়েছি আজকে আমরা ঘর থেকে বের হচ্ছি না সময় আজকে নাই যার কারণে এই সমস্ত বিষয়গুলি বোঝার এবং বাস্তবে আমল করার মতো তৌফিক প্রদান করে আমরা বলি আমিনা আসাহু আল্লাহ ই